ব্যাংক এনজিও এরকম সুদভিত্তিক প্রতিষ্ঠানে চাকরি করা বৈধ কিনা এবং কি এবাদত কবল করার মালিক আল্লাহ সবান এই জন্য আবাদত কবুল হবে না ডাইরেক্ট এই কথা বলা যাবে না স্পষ্ট বলছেন তৈ আল্লাপাক পবিত্র আল্লাপাক পবিত্র বক্ষণকারী ছাড়া অন্য কারো আবাদত কবুল করেন না তবে এখানে মোহাদে সেন বলছেন যে এবাদত কবুলের শর্ত এটাকে গণ্য করা যাবে না এজন্য কোন কোনো কোনো আহলুল আলম এবাদত কবলের শর্ত হিসাবে এটাকে গণ্য করেন নাই এজন্য আবার কেউ হারাম ইনকাম করে তাকে বলা যাবে না যে আপনি কোনো এবাদত করবেন না কারণ আল্লাহ তো কবলে করবে না এই জন্য তারা এবাদত বন্ধ করে দেওয়া যাবে না এবাদত সে করতে থাকবে কবল করা না করার মালিক আল্লাহ হারব আলম তবে সে হারাম ইনকামটা ছেড়ে দিতে হবে